আসসালামুকমতারক আলহামদুলিল্লাহ রবিলামীন প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলায় কিতাব তাওহিদ এর দর্শ শোনার জন্যে তাওহিদ তিন প্রকার এর তৃতীয় প্রকারটি হলো তাওহিদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহান হাতার নাম এবং তার গুনাবলী সম্পর্কে ও ক্ষেত্রে আল্লাহ সুবাহান হুয়া তালার যে একত্রবাদ শুধু তার জন্যই এ নামগুলিকে খাস করে নেওয়া এবং তার জন্যই এ গুনাবলীগুলিকে সীমাবদ্ধ করে নেওয়া ক্ষেত্রে অন্য কোনো মাহলুককে নাম ও গুণাবলীর ক্ষেত্রে শরিক না করা এটি হচ্ছে তাওহদ এর তৃতীয় প্রকার আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের নাম সম্পর্কে কয়েকটি দিক আলোচনা করেছি এখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে গুনাবলি গুলি। সেগুলি সম্পর্কে আমরা কয়েকটি দিক আলোচনা করব। প্রথম বিষয় হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন এর যে গুণাবলী বা সেফাত এগুলি সাধারণত কয়েক প্রকার হয় একটা হলো সেফাতা জাতিয়া সেফাত জাতিয়া বলা হয় আল্লাহ সবহানতালার যে জাত সত্তা সত্তার সাথে যেই গুণগুলি সবসময় সম্পৃক্ত থাকে কখনো সত্তা থেকে সেই গুণগুলি ছিন্ন হয় না ভিন্ন হয় না সেগুলিকে বলা হয় সেফাত জাতিয়া যেমন আল্লাহ রবুলি আলমিন তিনি হলেন রাহিম তিনি হলেন আলিম তিনি হলেন সমী তিনি বসির আল্লাহ রবুলি আলমিনের এই গুণগুলি যে শ্রবণ করা আদর্শন করা জ্ঞানী হওয়া এগুলি আল্লাহ রবুল্লাহ সব সময় রয়েছে আর কতগুলি সেফাত রয়েছে যেগুলিকে বলা হয় সেফাত আল ফেয়াল ক্ষেত্রে আমরা বলবো যে সেফাত ফে আলিয়া বলা হয় ওইগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি হলো কর্মের দিক থেকে আল্লাহ রবুল্লা আলমিন যখন ইচ্ছা করেন তখন সেই কর্ম করেন যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রবুল্লা আলমিনের একটি বৈশিষ্ট্য হল অবতরণ করা অবতরণ কি আল্লাহ রসুল সালাম বলেন প্রতি রাত্রিতেই রাত্রির যখন এক বাকি থাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সর্বনিম্ন আসমান যেটা সেই আসমানে অবতরণ করে অবতরণ করে আল্লাহ রাবুল্লাহ আলমিন ঘোষণা দেন হালমি মুস্তক ফিরিন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। কেউ কি আছে আমার কাছে রেজেক্ট চায় আমি তাকে রেজেক্ট দিব কেউ কি আছে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে দেব এটা হলো প্রতি রাত্রিতে বছরে। যদি আমাদের হিসাবে তিনশত রাত হয় তাহলে ৩৬৫ রাতেই আল্লাহ সুবাহ আল্লাহ শেষ পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং এসে তিনি এই ঘোষণা দেন এই জন্য বলা হয় যে দোয়া কবুলের সময়ের মধ্যে সবচেয়ে উত্তম সময় হলো এই সময়টা যখন আল্লাহ নিজেই তিনি বান্দাকে ঘোষণা দেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে এই সময়টাই এই জন্য তাহাজুদের জন্য উত্তম সময় হলো সেই সময়টা তো এই হাদিস থেকে আমরা জানছি যে আল্লাহ রাবুল্লা আলমিন তার যে এই অবতরণ তিনি আরশের উপরে রয়েছেন সেই অবতরণ হওয়াটা এটা সব সময়ের জন্য নয় যখন তিনি ইচ্ছা করেন তখন অবতরণ হয় যখন করেন না তখন না ঠিক অনুরূপ ভাবে এ ধরনের কিছু সেফাত বা গণ সেগুলিকে বলা হয় আল ফে আলিয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের করণিক গত বৈশিষ্ট কথা বলতে থাকেন এমন আমরা মনে করি না বরং আল্লাহ রাবুল্লাহ আলামিন যখন ইচ্ছা করেন তখন তিনি কথা বলেন প্রয়োজন মনে করেন বলা ঠিক হবে না বরং বলবো যখন ইচ্ছা করেন কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন কোনো কিছুর মুখাপি না सबकि अल्लाह सुबहर मुखाफिकी कल्लाकाफिकी नए अल्लाहुसामलाहद मुखाफिकी नो एफात कतगुली विषय रहा गुणावल क्षेत्र नाम क्षेत्र में जेमन शुनेति नाम आल्ला एक गुण सम्पृक्त रेतु गुण क्षेत्र से न गुण क्षेत्र आल्ला बैशिष्टर क्षेत्र तरह नाम थे ना थकते যেমন আল্লাহ রাবুল্লা আলমিনের যে গুণটির কথা আমরা বললাম যে অবতরণ করা এটা কোনো নাম নয় কিন্তু এটা আল্লাহ রাবুল্লাহ আলমের একটা সেফাৎ গুণ বৈশিষ্ট্য অনুরব ভাবে এখানে কিছু বিষয় জানার রয়েছে আমাদের সে বিষয়গুলি হলো আল্লাহ রবুল্লা আলমিনের নামগুলি খুব সহজেই আহ বোঝা যায় বা সহজে সেগুলিকে জানা যায় কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিনের গুণাবলীর ক্ষেত্রে বিষয়টি একটু কঠিন একটু ভালো করে আমাদেরকে চিন্তা করা দরকার মূলত লেখক রহমা হল্লাহ এখানে একটি হাদিস এসেছেন যেটি তাদের বুঝের চেয়ে বেশি যদি কথা দেয় দি তাহলে তোমরা কি চাও আল্লাহ এবং তার রাসুলকে মিথ্যা বলা হোক আল্লাহ এবং রাসুলকে কোন মমিন তো সহজে মিথ্যা বলবে না কিন্তু কিভাবে মিথ্যা বলে সাধারণ মানুষের কাছে যদি আমি একটা জটিল বিষয় উপস্থাপন করি আর জটিল বিষয় প্রথম পর্যায়ে মানুষের সামনে উপস্থাপন করা ঠিক নয় আগে তার প্রাথমিক শিক্ষা দিতে হবে তারপর তাকে পর্যায়ক্রমে শিক্ষার মানটাকে বাড়াতে হবে আর যে ব্যক্তির কাছে প্রাথমিক শিক্ষা নাই তার কাছে গুনাবলির বিষয়টি আরো একটু কঠিন তো আমি অল্প বেশি আলোচনা করবো না সংক্ষিপ্তই করবো ইনশাআল্লাহ যেহেতু বিস্তারিত করতে হলে এই পর্যায়ক্রমে আমাদের আলোচনা হবে তবে আমরা বিস্তারিত তো যাবো না যেহেতু আমাদের নিয়মিত ধারাবাহিক ভাবে আমরা এই কিতাব নিয়ে আলোচনা করছি তাই পর্যায়ক্রমে একটার পর একটা অন্য অধ্যায় যাবো তো এক্ষেত্রে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তার বৈশিষ্ট্য বা গুণাবলীর যেটা আগেই বলেছি আমি যে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল রয়েছে সেই জাহমিয়া বা মহতাজেলা ইত্যাদি তারা এগুলিকে কোরআন ও হাদিসের আলোকে মানে নেয়নি তারা এগুলিকে মানতে চেয়েছে তাদের আকলের আলোকে তাদের বুদ্ধির আলোকে তারা বলে যে আমাদের চিন্তা কিন্তু আহলিসামাত বলে এটা নয় আহলিসামাত বলে আমরা বলি যে না আমরা বলি যে আল্লাহ সাল্লার ব্যাপারে সবচেয়ে বেশি জানবে সবচেয়ে আল্লাহ নিজেই জানেন আল্লাহর ব্যাপারে সবচেয়ে আল্লাহ সুবাহ অন্য কোনো তার হবে তাহলে আমি সত্য মনে করব আর ব্রেনে যদি না ধরে তাহলে এটাকে অস্বীকার করব এটা কখনো সঠিক কথা নয় আমরা আলুসুল্লা আতের সঠিক আল এ যে আল্লাহ সুবাহ তার বিষয়ে সবচেয়ে তিনি বেশি জানেন अतएव जे संबे दिए परिचय मखलुकर मध्य सब चेल्लारे सल्लाम मखलुक मध्य रसुल्ला सब चाहे आल्लर बेपारे बीच ओहे आसे नाई अतएव आल्लर जो परिचय आल्ला रसुल्लामी दिए ग्रहण करब जी से সহি হাদিসে প্রমাণিত হয় যেটা বর্ণনা দিয়েছেন সেটার মাধ্যমে আর একটি পথ হলো আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম ওহির মাধ্যমে তিনি যে বর্ণনা দিয়েছেন সেটার মাধ্যমে প্রিয় বন্ধুরা আসুন আমরা এই পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের এই গুরুত্বপূর্ণ দর্শে আশা করি আপনার সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আল্লাহকে ভয় হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দার সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য हराम माली क्यों आएन ता हरा माल हाज कर बनाय ता बैध हम जानते हम देख ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার সাড়ে এগারোটায় সকাল সাড়ে দশটায় বাংলাদেশে উইটনেস ডাক দেখুন সম্মুখ সমরে বৃহস্পতিবার প্রিয় দর্শক বৃন্দু আমরা বলছিলাম Subhanahu Wa Ta'ala যে গুণাবলীগুলি রয়েছে নাম এবং গুণাবলী দুটোই আমরা আমাদের বিবেক যেটা বলবে সেই অনুযায়ী বিশ্বাস করব আর বিবেক যেটা বলবে না সেই অনুযায়ী করব না এটা আমাদের নীতি নয় বরং যাদের এটা নীতি মতাজেলা এবং এই সমস্ত গোষ্ঠীর এটি ভ্রান্ত নীতি কারণ মানুষের এই ক্ষুদ্র জ্ঞান আল্লাহ সুবাহ আল্লাহর ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দিতে পারে না সঠিক পরিচয় আল্লাহ সুবাহাল্লাহ মহান আল্লাহর ব্যাপারে মানুষের এই ক্ষুদ্র জ্ঞান দিতে পারে না অতএব ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহর পরিচয়টাকে মাফ করব। আল্লাহর পরিচয়টাকে নির্ধারণ করব এটা কখনো হতে পারে না বরং আল্লাহ সোহান মহান আল্লাহ পরিচয় মহান আল্লাহ যেভাবে দিয়েছেন সেইভাবে এই ক্ষুদ্র জ্ঞানটাকে গ্রহণ করে নিতে হবে তার কিছু বলার এখানে অধিকার নেই বলার সুযোগ নেই অথবা আসুন আল্লাহ রাবুল্লাহ আলমিনের নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবো সে বিষয়টি হলো আল্লাহ রাবুল্লাহ আলামিন তিনি তার করা আনে এবং রাসুল সাল্লিয়াম তিনি তার হাদিসে যে পরিচয় তুলে ধরেছেন সেই পরিচয়কে আমরা গ্রহণ করব সেই পরিচয় গ্রহণ করতে গিয়ে আমরা কোনো লিপ্ত হব না কোনো প্রকার অপবেক্ষায় লিপ্ত হব না কারণ যখন আমরা অপবেক্ষার দ্বার খুলব অপবেক্ষার পথ খুলব তখন দেখা যাবে যে আসলে আমরা এগুলিতে ভুলের মধ্যে লিপ্ত হয়ে যাব। দ্বিতীয় প্রকার এখানে আমরা কোনো রকমের তামসিল বা তসবি এর আশ্রয় নেব না তামসিল কি তামসিল হল এর কোনো দৃষ্টান্ত কাউ কাছে দাঁড় করব না উদাহরণস্বরূপ আল্লাহ রাবুল্লাহ আলমিন তার নাম হলো তিনি সামিয়া স্বামী একটা নাম তার একটি বৈশিষ্ট্য এখানে রয়েছে সেটি হলো তিনি শ্রবণকারী তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন কেমন শ্রবণকারী আমরা মানুষ হিসেবে তো কিছু শ্রবণ করি তাহলে শ্রবণকারী বলতে তাহলে আমাদের মত বোধে শ্রবণকারী এইটা মনে করা যাবে না কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আমরা মখলুকের সাথে তুলনা করব না এটা বিষয়ে আমরা খেয়াল রাখবো যে আল্লাহর যেকোনো যে কোনো বৈশিষ্ট্যের কথাই যখনই আমরা স্মরণ করব বা মনে করব কখনই আমরা নিজেদের জন্য নিজেদের মাখলুকের সাথে সেটিকে তুলনা করব না অতএব তাহলে কি মনে করব? মনে করব যে আল্লাহ সুবাহনত মহান আল্লাহর জন্য যেই ধরনের শ্রবণকারী হওয়া প্রযোজ্য সভা পায় সেই মহান আল্লাহর জন্য সেই রকমই তিনি শ্রবণকারী সেই মহান আল্লাহ রকম শ্রবণকারী হলে তার জন্য শোভা পায় তিনি সেই রকমই শ্রবণকারী আমার মতো বা অমুকের মতো শ্রবণকারী তিনি না সেই মহান আল্লাহর জন্য যেটা শোভা পায় তিনি সেভাবে তবে শ্রবণকারী অবশ্যই আমরা বিশ্বাস করব যেহেতু আল্লাহ রাবুলি আল্লাহ মিন কোরআনের সহজ ভাষায় তিনি বলে দিচ্ছেন তিনি স্বামী শ্রবণকারী অতএব এই শ্রবণকারী এটাকে আবার অস্বীকার করার কোন সুযোগ নেই এই জন্য ইমাম মালিক রহমাল তার কাছে একটা প্রশ্ন করলো মোয়টা জেলার একজন ব্যক্তি প্রশ্ন করলে এই যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন আর রহমান আশের উপরে রয়েছেন তো এই বিষয়ে আপনি কি মনে করেন কি বিশ্বাস করেন এমন মালিক রহমান তাকে চারটি নিয়ম বলে দিলেন তিনি বললেন যে দেখো আল ইস্তা ইমান বললেন আল্লাহ আমাদের আলমিন কারণ এটা কোরআন সংবাদ দিচ্ছে কোরআন এর সংবাদ আমাকে মেনে নিতে হবে যদি আমি কোরআনের প্রতি ইমানদার হই এটাকে আমার অস্বীকার করার কোন সুযোগ নাই অর্থ ইমান নিয়ে আসা আমার ওয়াজিবাই ভুমাই ঝুলুন क्योंकि अल्लाह रबुल आलमीन आर्स कि आता हमारे अजाना जाना कारण आल्लाबुल आलमी से आल्लाबुल आलमी तरह परिचय जतटुक दिए अतटुकुएं चुप करते निजे को मथा गोलान सूज नहीं बद दे क्षेत्र जमन सूझ नहीं चिंता करार क्षेत्र नहीं कारण अल्लाह सुबहनाल्लापृक्त विषयगुली हल गाइवी विषय এই গাইবি বিষয় মাথা গরম করে খুঁজে পাওয়া যায় না এ গাইবী বিষয় গাইবি সূত্রেই শুধু জানতে হবে তো এই গাইবি সূত্রে আল্লাহ সুবাহ যেটুকু আমাদেরকে জানালেন এবং রাসুল সাল্লামের ওয়াহির মাধ্যমে হাদিসের মাধ্যমে এটাও ওহি সেই হিসাবে যতটুকু জানাবেন এতটুকুই শুধু আমরা জানবো তাই বললেন যে ওয়াল কাই ফুমাই হুল আল্লাহ রাবুল্লা আলম কিভাবে আর্সের উপরে রয়েছেন এটা আমরা জানি না তো যে কথাটা আমরা বললাম যে আসসামি আল্লাহ রাবুল্লা আলমের শ্রবণকারী তো আল্লাহ রবুল আলমিন কিরকম শ্রবণকারী কিভাবে শ্রবণকারী তা আমরা জানি না কিন্তু আল্লাহ শ্রবণকারী এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যেহেতু তিনি শ্রবণকারী দর্শনকারী কিভাবে দর্শনকারী মানুষ দুই চোখ দিয়ে দেখে এই করে সেই করে আল্লাহ রবুল আলমিন কেমন তা জানি না মানুষের সাথে দর্শন বা শ্রবণের কোন আল্লাহ রবুল আলমীর তুলনা করা যেতে পারে না আল্লাহ রসুল সাল্লাম সেই পরিচয়গুলি সাহাবিদের মাধ্যমে উপস্থাপন করলেন তারা শুনলেন আর মেনে নিলেন কোন জিজ্ঞাসাবাদ করলেন না অর্থাৎ বেশি এগুলি নিয়ে বেশি যদি কেউ জিজ্ঞাসাবাদ করতে যায় তাহলে সেই বেঁচে পড়ে যাবে পরিশেষে দেখা যাবে তার ইমান হারিয়ে ফেলবে এই জন্য যে বিষয়টি যারা তারা এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে গেছে কেমনে এগুলি বেশি চিন্তা করেছে। যে স্বামী শ্রবণকারী তাহলে শ্রবণকারী কেমনে শ্রবণকারী তো বুঝি আমরা মানুষের কান আছে সেই হিসাবে কান থাকলে শুনতে পায়। তাহলে আল্লাহকে যদি শ্রবণকারী সাব্যস্ত করতে চাই আল্লাহর শ্রবণ শক্তি রয়েছে শ্রবণকারী তিনি এই গুণটা যদি আল্লাহর জন্য সাব্যস্ত করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আল্লাহর জন্য তাহলে একটা বডি আছে কান আছে এগুলিকেও সাব্যস্ত করতে হবে আর যখন বডি আছে কান আছে কোনো মিল নেই তাহলে অতএব কি আল্লাহর শ্রবণকারী এটা আর যাবে না এটাই মানা যাবে না এই হিসাবে তারা এগুলিকে অস্বীকার করেছে আমরা বলবো যে না এই ক্ষেত্রে কোন পন্ডিতির সুযোগ নাই আল্লাহ রবাহ আলমিন যেভাবে তার পরিচয় দিয়েছেন ইমাম মালিক যে কয়েকটি বললেন প্রথম হল কোরআনে আরবি ভাষা আল্লাহ রা আলমিনের এই গুণটি রয়েছে দ্বিতীয় বিষয় এই বিষয়ে যেহেতু আল্লাহ রবী আলমিন তিনি তার কোরআনে তুলে ধরেছেন আল্লাহ রসুল সাল্লাম তিনি তার হাদিসে বর্ণনা করেছেন সেই হাদিসে অতএব ইমান আনা আজিব এখানে কোন বর্জন করার সুযোগ নাই তৃতীয় বিষয় যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলমিন এতটুকুই শুধু আমাদেরকে জানায়েছেন। এর চেয়ে বেশি বর্ণনা তিনি আমাদেরকে দেন নাই অতএব এর বেশি বর্ণনার জন্য কোন জিজ্ঞাসাবাদ করার কোন আল্লাহ রাবুল্লা আলমিন বরং করান কালেমে তিনি অনেক আয়াতে নিষেধ করেছেন যেমন আল্লাহ রাবুল্লা আলমিনতে ত্রিশ নম্বর আয়াত বলছেন আল্লাহ রব্লা আলমিন কয়েকটা জিনিস হারাম করেছেন সেই হারামের মধ্যে সর্বপ্রথম শুরু করে তারপর শেষের দিকে বলছেন তোমরা আল্লাহর ব্যাপারে যা জানো না এমন কিছু কথা বলা সেটাও হলো হারাম তাহলে অতএব আল্লাহর ব্যাপারে যখন তিনি শুধু আমাকে পরিচয় দিলেন যে তিনি হলেন স্বামী শ্রবণকারী এর চেয়ে বেশি বলেন নাই কি দিয়ে শুনেন কেমনে শুনেন না শুনেন বলেন নাই অতএব সেগুলি আমি আল্লাহর ব্যাপারে বলাটা আমার জন্য হালাল নয় সেটা হারাম আর বেশি আমি বলতে পারবো না এতটুকুই বা অন্য ভাবে আল্লাহ রবী বিষয়ের সাথে সম্পৃক্ত সেই গাইবী বিষয়ের ক্ষেত্রে একমাত্র কোরআন ও হাদিস ছাড়া কারো কোনো চিন্তা করে বলার কিছু সুযোগ নেই সেই গাইবি বিষয় ফেরেস্তারা হলেন বিষয়। আখরাত হলো গাইবি বিষয় কবর হলো বিষয়, জান্নাত হলো গাইবি বিষয় জাহান্নাম হলো বিষয়। এসবগুলি হলো গাইবিষয় এই বিষয়ে মানুষের নিজের চিন্তা করে কোনো বলার সুযোগ নেই কর এবং হাদিস হাদিস যেটি নির্দেশনা দেবে সেটি শুধু বলতে হবে সেটাই মানতে হবে সেটাই বিশ্বাস করতে হবে যখন এই গাইবী বিষয়গুলি নিয়ে কেউ বেশি গবেষণা করতে যাবে সেই তখন ফাতে পড়ে যাবে কোনো একদিক না কোনো একদিক সেব ফে পড়বে তাহলে আল্লাহ সুহান হতা আলার সফাতগুলির ব্যাপারে আমাদের এই কয়েকটি বিষয় মনে রাখতে হবে প্রথম হল আল্লাহ তিনি নিজে তার পরিচয় দিতে গিয়ে এবং আল্লাহ রাসুল মাধ্যমে আল্লাহ রব আলিনের যে বর্ণনাগুলি নাম ও গুণাবলী তিনি করা আনে উল্লেখ করেছেন এবং সেই হাদিসে এসেছে আমরা সেগুলির প্রতি ইমান আনবো এক দুই কোন মখলুকের জন্য সেগুলিকে সাব্যস্ত করবো না শুধু তার জন্যই সেগুলিকে সীমাবদ্ধ রাখবো কোনো মাকলুকের জন্য এগুলি হতে পারবো আল্লা রবুল্লা আলমিনের যে গুণাবলীগুলি রয়েছে সেই গুনাবলিগুলি আল্লাহ রব আলমিন যতটুকু পরিচয় দিয়েছেন যেভাবে পরিচয় দিয়েছেন আমরা আরবি ভাষা অনুযায়ী যেটুকু বুঝি সেই অনুযায়ী আল্লাহ রব আলের জন্য সেটুকু আমরা বিশ্বাস করব এবং কোন রকমের কি ধরনের না ধরনের কোনো প্রশ্ন সুযোগ নেই চার যেহেতু এগুলি আল্লাহ রবুল্লাহ আলমিন স্বয়ং নিজেই তিনি কোরআনে আলোচনা করেছেন এবং আল্লাহ রসুল সাল্লিসাল্লাম তার সহিদিশে বর্ণনা দিয়েছেন অতএব এগুলির প্রতি আমরা অবশ্যই তার তুলনা তার দৃষ্টান্ত মখলুকের মাঝে কোনো কিছু নেই অতএব কোনো মখলুকের সাথে এগুলির তুলনা হতে পারে না এই সমস্ত নীতিমালার আলোকেই আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনীর নাম এবং সুন্দর গুণাবলি এগুলিকে বিশ্বাস করব। এবং এ বিষয়ে কোন রকমের বিকৃতি রকমের অপব্যাখ্যা এবং কোন রকমের বাড়াবাড়ি সেক্ষেত্রে আমরা কোন সুযোগ নিবোনা কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন আরেক আয়তে বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনীর অনেক সুন্দর নাম রয়েছে তোমরা সেগুলির মাধ্যমে তাকে ডাকো যারা আল্লাভরা তাদেরকে বর্জন করো কাজটা করা তাহলে কত আরো দূরের বিষয় যারা করে এদের সংস্পর্শ যাতে আল্লাহ নিষেধ করলেন এদেরকেই বর্জন করতে বললেন তাহলে ওই কাজ আরও চলবে না এই বিষয়টি তাউহীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা সামনে আরো জানবো জেনে আমরা বিষয়টিকে সঠিকভাবে সঠিক যেন আকিদা পোষণ করতে পারি সঠিক ইমান আনতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা আজকে এখান থেকে শেষ করছি আসসালাম আলাইকুম আরহামি